জগ হে মুসলমান জাগো ধর্মের অনুরাগী জাগ হে মুসলমান জাগ হে মুসলমান জাগো ধর্মের অনুরাগী জাগ হে মুসলমান জাগ হে মুসলমান জাগো ধর্মের অনুরাগী জাগ মুসলমান আজ সময় এসেছে জিহাদ করার শোনো হে নও জুয়ান আজ সময় এসেছে জিহাদ করার শোনো হে নও জোমায় এসেছে জিহাদ করার শোনো হে নও জাগ হে মুসলমান জগ হে মুসলমান জগ হে মুসলমান যাগ হে মুসলমান জাগো ধর্মেরাগে জগ হে মুসলমানিহাদ করার শোনো হে নৌযুয়ান সময় এসেছে জিহাদ করার শোনো হে আজ সময় এসেছে জিহাদ করার শোনো হে নৌ যুবান জগো হে মুসলমান যাগো মুসলমান জগ হে মুসলমানের দলে আমরাও পারি প্রতিবাদী হতে ইতিহাস তা বলে আমরা তো নাই যুগে যুগে শুধু মার খাওয়াদের দলে আমরাও পারি প্রতিবাদী হতে ইতিহাস তা বলে মুসলমান জাগ হে মুসলমান জাগ হে মুসলমান জাগো ধর্মের অনুরাগে জাগ হে মুসলমান জাগ হে মুসলমান জাগো ধর্মের অনুরাগে জাগ মুসলমান আজ সময় এসেছে জিহাদ করার শোনো জুয়ান আজ সময় এসেছে জিহাদ করার শোনো হে আজ সময় এসেছে জিহাদ করার শোনো হে নৌজুয়ান হে মুসলমান জাগ মুসলমান জাগ মুসলমান জাগো ধর্মের অনুরাগী জাগ হে মুসলমান জাগ হে মুসলমান জাগো ধর্মের অনুরাগী चारिदी के घीरे। अधर मोके दिते देर ना धरे पद के घिरधर्म के नवजागरण गर्द জাগো হে মুসলমান জাগো হে মুসলমান আজ সময় এসেছে জিহাদ করার শোনো হে জুয়ান আজ সময় এসেছে জিহাদ করার শোনো হে নৌ আজ সময় এসেছে জিহাদ করার শোনো হে নৌজুয়ান হে মুসলমান জাগো হে মুসলমান মুসলমান কোরআন হাদিস মান্য করা সেই আমাদের কাজ ধর্মের পথে জীবন দিতে নেই কতিা কোরআন হাদিস মান্য করা সেই আমাদের কাজ ধর্মের পদ জীবন দিতে নেই কদি দালাজ মান্য করা সেই আমাদের কাজ ধর্মের পদ জীবন দিতে নেই কদি দালে গাজী মরলে শহীদ হরে আগুয় মুসলমান জাগ হে মুসলমান জাগ হে মুসলমান জাগো ধর্মের অনুরাগে জাগ হে মুসলমান জগ হে মুসলমান জাগো ধর্মের অনুরাগী জাগ হে মুসলমান আদ সময় এসেছে জিহাদ করার আজ সময় এসেছে জিহাদ করার সোলো হাজেছে জিহাদ করার সোনো হে নৌজুবান যাগ হে মুসলমান যাগ হে মুসলমান জগ মুসলমান যাগো ধর্মের অনুরাগী জগ মুসলমান জগো হে মুসলমান জাগো ধর্মেরাগে যাগ হে মুসলমানি হোলো হে নৌযানি হোলো হে নৌযান আজ সময় এসেছে জিহাদ করার শোনো হে নৌযান যাগো হে মুসলমান যাগ হে মুসলমান যাগ হে মুসলমান যাগো ধর্মের রুনাগে যাগ হে মুসলমান যাগো মুসলমান যাগো ধর্মের অনুরাগে যাগো মুসলমান যাগো হে মুসলমান যাগো ধর্মের অনুরাগে যাগো হে মুসলমান যাগো হে মুসলমান যাগো ধর্মের অনুরাগে যাগো হে মুসলমান